ঠিক আছে আমি এর থেকে করব এই অন্তঃলীলায় কি হলো শ্রীকৃষ্ণ মহাপ্রভু নবদীপ ধরে নবদীপ ধামে ছবি বছর অবস্থান গেলেন এবংামের প্রথম ছয় করেছেন কিছু সময় ফুরিতে চলেন তারপর একবার বিরাট পরিক্রমা করেন সারা দক্ষিণ ভারতে একবা। বৃন্দাবন যাওয়া পথে পথে পশ্চিমবঙ্গ দ্বারা রামখ্যালী পর্যন্ত কানাইয়ের নাটশালা পর্যন্ত ফুরি ফিরে গেল তারপর একবার বৃন্দাবন পর্যন্ত এইভাবে ছয় বৎসর এভাবে ছয় বছর গমনাগম কবু দক্ষিণ কবু ক্ষেত্র কবু বৃন্দাবন ছয় বছরে ফুরী থেকে গমনাগমন ছিল এবং মহাপ্রভুর আর শেষ আঠারো বছর তিনি শুধু ফুরি ধান ভগবান জগনাথের অনয় মহাপ্রভু আল আলনাথে গেছেন সেটা ধাম থেকে অল্প দূর কিন্তু মোটামুটি ধামে থাকে এবং সেই সময় রাধা ভাব দূতি সুবলিত নমি কৃষ্ণ স্বরূপ যে কৃষ্ণ তো Bhagavan চৈতন্য মহাপ্রভু রাধা ভাব নিয়ে কৃষ্ণ সঙ্গ না পেয়ে এইভাবে মনে করেন প্রেম বিলাপ করেন অহনিশ তো এর বর্ণনা আছে অন্তলীলা এই মধ্য লীলা দ্বিতীয় শ্রীকৃষ্ণ মহাপ্রভু প্রেম বর্ণনা সেটা মানুষে গোচার নাই এটা সকল মহা পণ্ডিত এবং বেদশাস্ত্রেরও অতীত আছে তো আমরা সাধারণ মানুষ আমরা কিভাবে বুঝতে পারি এসব তবু এই হচ্ছে গরিয়া বৈষ্ণব ধর্মে বিশেষ অবদান গরিয়া বৈষ্ণব বিশিষ্ট এবং এই যে হচ্ছে মহাপ্রভুর বিশেষ অদ্বিতীয় অবদান মহাপ্রবু যা বৈষ্ণতের জন্য যেহেতু আমরা শ্রীষ্ট করছি মহাপ্রভু দাস এর অনুদাস অনুদাস হতে সেজন্য আমাদের কর্তব্য আছে এবং আনন্দ আছে বিষয়ে সম্বন্ধে অবগত হতে কম্পকে শ্রবণের দ্বারা অবগত হয় আসব অনুভূতি হবে আমরা যদি সম্পূর্ণ শুদ্ধ হয় বিষয় ছাড়িয়া কবে শুদ্ধ হবে মন তারপর হরি গুরু এবং বৈশব দেয় কৃপা দ্বারা আমরা অধিকা পাব সাক্ষাৎ ভাবে শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভুর সেবক দেয় সেবক অর্থ সেই জন্য আমরা এই সব কিছু করি আমি কি জন্য নাম করি আমরা কি জন্য পূজা অর্চন করি যাতে সেইদিন আসবে যার মধ্যে আমরা সখা ভাবে শ্রীকৃষ্ণের চেতন্য মহাপ্রভু সেই ভক্ত সেব করতে পারব তো এই দ্বিতীয় পরিচয় থেকে আমি কিচ্ছু করবো আমরা করতে পারি বুঝতে পারে কিনা সেটা অনেক প্রশ্ন এই শিলক গোস্বামী লিখেছেন যে আমরা জানি যে এইসব বিষয় বুঝতে কঠিন কিন্তু আমরা যদি বা শুনি তাহলে আস্তে আস্তে মহাপ্রভুর কৃপায় আমরা বুঝতে পারবো জন্য কিছু শ্লোক আছে কৃষ্ণবিচ্ছেদ অনুবাদ প্রভুর অন্তলীল সূত্র অনুবর্ণনে এই কৃষ্ণ বিচ্ছেদ প্রলাপ আদি বর্ণন করিতে কৃষ্ণৈতন্য জয় জয় শ্রীচীচন্দ্র জয় নিত্যানন্দ জয় বেদচন্দ্র জয় গৌর ভক্ত বৃন্দ ৎসর কৃষ্ণের বিযোগ সই নির বুঝতে পেরেছেন মানে শেষটি রহিল প্রবুর দ্বাদশ মানে বারো বৎসর মহাপ্রভুর লীলায় মহাপ্রভু সদ কৃষ্ণের বিচ্ছেদ সেটা বিপ্রলম্ব ভ কৃষ্ণের বিচ্ছেদ অনুভব করেছে শ্রী রাধিকা চেষ্ট কি রকম ভাবছিল দিন রাত যেমন রাধিকা উদ্ধব যখন বৃন্দাবনে আসলেন তো সেই সময় শ্রীমাতি রাধা রানের বিচ্ছেদ ভাব যা প্রজলিত ছিল তো আরো অসংখ্য বাড়ে গেছে তো সেই ভাব শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু নিরন্ত অনুভব করেছেন ফুরীতে তার শেষ লীল শ্রীমাদ ভাগবতে যা আছে সেটা এই চৈতন্যের চারিত আগে বুঝতে হবে তারপরে চৈতন্যের চরিত্র হম নির হয় প্রবহ উন্মাদ ভ্রমময় চেষ্টা সদা প্রলাপময় বা নিরঞ্চ নিরঞ্চ মানে সবসময় ওই প্রভু বিরহা উন্মাদ বিরহা মানে তার ভাব ছিল যে আমি রাধা এবং কৃষ্ণের সংখলাপ না পেয়ে আমি দুঃখের সাগরের মধ্যে ডুবে যাচ্ছি এই তো বিরহ ভাব বিরহ উন্মাদ উন্মাদ মানিক পাগ সংস্কৃতের শব্দ ভ্রম শ্রম করে তো পুরী ডালের ফাহা দেখে মনে করে এইটা গোবর্ধন উপবন দেখে মনে করে এইটা বৃন্দাবন তো ভ্রময় সদাপময় ভাব এবং মহাপ্রভু এই সব কথা যা বলেন সেটা সাধারণ লোকের সাধারণ লোকের বুঝতে পারিনি যেমন একজন পাগল ছিলেন সাধারণ বিচারে মহাপ্রভু ফাগল ছিলেন কিন্তু সেই উন্মাদ সেটা হচ্ছে সাধারণ ধর্মের অনেক উর্ধ্বের বেদশাস্ত্রের অতীত অতীত সে প্রেম প্রলাপ কথা যা মহাপ্রভু বলেন সেটা সুরূপ দামদা এবং রামানন্দ রায় বিশেষ করে এই দুইজন বুঝতে পারতেন এবং কিভাবে আমরা বুঝতে পারি আমরা যদি শ্রদ্ধা সহি শ্রবণ করি এবং সেবা করি তাহলে মহাভ্রু কৃপা দ্বারা এক একটু বুঝতে পারে লোম খুব রক্ত উদ্গম লোমক্ষুপে রক্ত উদ্গম যা যেমন ঘ্যাম হয় তো সেইভাবে মহাপ্রভুর লোমক্ষুপ থেকে রক্ত আসে এটা ফ্রেমের ক্ষণে আহ বিঘা ক্ষণে অঙ্গ কিং হয় এবং অঙ্গ ফুলে ভিত শহাপ্রভুর বাসাস্থান গম্ভীর ছিল তার নাম গম্ভীর মহাপ্রভুর ভাব গম্ভীর এবং তার বাসা নাম গম্ভীর তো তার ভিতরে রাত্রে নাহি নিদ্র মহাপ্রভুর ফকে আপনি নিদ্রা করছেন কিন্তু মহাপ্রভুর নিদ্রা কিছুই ছিল না দ্রা মানে মুখ শির ঘষে ডালে চাইতে তার মুখ এবং শির ঘ মহাপ্রভু প্রেম তিন দাঁড়ে কপাট বাইরে থেকে সেই গম্ভীরা তিন দাঁড় ছিল এবং বাইরে থেকে কপাট লাগে লেগেছিল হল তবু। বাইরে যাবেন না সেই জন্য তা ভক্তরা ও বাইরে থেকে সব কিছু বন্ধ করেছে যাতে ওসব বন্ধ চল সবু মহাপ্রভু বাইরে গেছেন এবং ভক্তরা মহাপ্রভুর জন্য খুঁজে গেছেন মহাপ্রভু কথায় গেল প্রভু কথা গেল কখনো কখনো মহাপ্রভুকেছেন সিংহ দ্বারে সিংহ দ্বারের সঙ্গে মানে সিংহদ্বার হচ্ছে পুরী এবং কখনো কখনো সিন্ধু নিয়ে সিন্ধু নিয়ে সাগরে জলের মধ্যে মহাপ্রভু কখনো কখনো অনলিপিতে সিন্ধু থিরে লেখা আছে সিন্ধু থিয়ে না নিয়ে বিকল্প পাঠ আছে সিন্ধু থিয়ে ছঠক পার্বত দেখি গোবর্ধন ব্রহ্ম সেটা বললাম না তুই মানে ওই বালু থেকেই সমুদ্র অনেক পাহা হয় এই কার নাম হলো এখনো ছঠক পার্বত সেটা দেখে মহাপ্রভু মনে করেন গোবর্ধন এবং গোবর্ধন দেখে মনে মহাপ্রভু ভ্রাদ মানে খুব উচ্চ স্বরে এলাপ করে সেই গোবর্ধন মনে ছটক পর্বতের দিকে যান মহাপ্রভু উপবন ও দান দেখি বৃন্দাবন ও জ্ঞান তাহা যায় নাচে গায় ক্ষণে মূর্চ যান উপবন মানে কি বলে সাধারণ ছোট ছোট ছোট ছোট মহাপ্রভু মনে করছেন যে এটা এটা বন বন মানে বৃন্দাবন সেখানে প্রবেশ করেছেন এবং সেখানে নাচ এই গায়ে ক্ষণে মূরচায় মূর্চিতা না শুনি যায় ভাবে বিখা সেই ভাব হয় প্রভুর শরীরে প্রচার তো আমরা কোন অন্য জায়গায় এইরকম কথা শুনিনি কোনো সারা মানব সভ্যতা ইতিহাসে রকম প্রেম বিকারে কোনো বর্ণনা নেই শুধু মহাপ্রভু মহাপ্রভুর জন্য এই সব সন্দেহ আর কারো জন্ম নেই হস্ত ফদে সন্ধি সব পৃথি প্রমাণে সন্ধি ছাড়ি ভিন্ন হয়ে ছা রহে স্থানে কি হয় মহাপ্রভুর সন্ধি চোখ কি বলে তো অযুক্ত কখনো কখনো অযুক্ত হয়ে গেল এবং মহাপুব হাফা তোর শরীর থেকে কিছু দূর ছিল শুধু চার মত ছিল সেখানে অষ্টফ শির সব শরীরের ভিতরে অনেক সময় প্রবিষ্ট হয় কর্মরূপ দেখি এই প্রভুরে এবং খপের মত প্রভুর শির হাত সব শরীরের মধ্যে ঢুকে গেছে কর্মরূপ এই মতো অদ্ভুত ভাব শরীররে প্রকাশ মনে শূন্যতা মহাপ্রভুর মনে যে শূন্যতা মনে শূন্যতা সেটা স্পষ্ট এবং মনেতে শূন্যতা বা হা হা হুতাস হা হা হা হা হানা ব্রাজেন্দ্র হুতাস হুতাস মানে হতাশা প্রকাশ হচ্ছে ম প্রাণানাথ মরালি বদন কাহারে কহিব জানে মর হম কি করছি কাহা ম প্রাণনাথ মুরলিবদন কাহা খর কাহা ফাউ ব্রজেন্দ্র নন্দন এই মহাপ্রভুর হুথ আমার প্রাণনাথ মুরলীবদন কথায় গেল কাব কি করে আমার ব্রজেন্দ্র নন্দন ফাহারে সহিব কেবা জানে মোর দুঃখেন্দ্র নন্দন বিনা শ্লোক এইভাবে বিলাভ করে মহাপ্রভুর বিবল হবে বিভ্রান্ত হবে অন্তরে এবং রামানন্দ রায় জগন্নাথ নাটক ভালক থেকে শ্লোক মহাপ্রভু নিচ্ছি হিং নেমা মদন অন্যখম নো আমাদের কৃষ্ণ আঘাত জানিত না প্রেমে কথায় বা কি বলিব তাহা স্থান না জানে আঘাত করে মদনে তো কথায় নাই কেননা আমরা যে অতিশয় দুর্বলা তাহা সেই বুঝল বা কি বলি না যৌবনে দুই তিন দিনে নাই অল্প ক্ষণস্থায়ী হাই এই রূপ অবস্থায় হি আমাদের কি গতি হইবে আসা একটু কঠিন আছে কৃষ্ণ এসে রাধার কথা রাধা বলছেন যে আমাদের রোগ আছে সেই রোগ আমরা সে রোগ আসে তো প্রেম আঘাত মানে প্রেম আমাদের আঘাত হয় না আমরা প্রেমের সম্বন্ধে আমি কি বলবো কৃষ্ণ তো স্থান ইচ্ছা করে না তুই শুধু স্থানের জ্ঞান নেই তোর শুধু আমাদের আঘাত নেই আঘাত মানে খুব উর্ধ্ব কথা আছে মদনে তো কথাই নেই সেটা সাধারণ মদনের কাজ কেননা আমরা যে অতিশয় দুর্বল অতিশয় দুর্বলাম দুর্বলাম স্ত্রী দুর্বল অতিশয় আমাদের তাহ বল নাই এই শব্দ সহনা করা কাহা কে বাকি বলবো কাহে কে হয় অন্য অখিল দুঃখ বুঝে না তো কেও দে। দুঃখ বুঝতে পারে না আমাদের জীবন আমাদের বসে নয় হাই এই রূপ বসটায় এই বিধাত আমাদের কি গতি হইবে তারপর অনেক অলঙ্কার বাসন আছে উপজেল প্রেমাঙ্ক ভঙ্গেল যে দুঃখ না ভুজে বিধে বিধান সুখ লাগি কইলান বিপরীত গতি এহে ফরানুটিল প্রেমা আজ্ঞাং ভালো মান্ডা না রে বিচারিত এটা খুব অলঙ্কার কবিতা আছে যারা বুঝতে পারে যারা বুঝতে পারে না তাকে বুঝানো কঠিন আরে প্রশ্ন তো এটা আমাদের ধন গরিব বৈষ্ণবদের ধন তো এই জন্য অনেকে ঘরে না যাইব বনে প্রবসিবনে যায় সব লীলা রসের জন্য এইসব লীলা লীল রসের অসাধান করার জন্য সেটা বিশেষ করে আমাদের যুবকালে সেটা আমাদের পথ নাই আমাদের পথ আছে এবং ইচ্ছা পূর্ণ করার জন্য সারা পৃথিবীর মধ্যে হরিনাম প্রচার করার জন্য হরিনাম না করলে এইসব গুজর কথা অনুভব করার স্মরণ করা তো সম্ভব হবে না কিন্তু আমরা প্রচার কারণ নিজের জন্য অধ্যায়ন করা যায় আমরা প্রচার করি কিন্তু যা আমরা দিতে চাই তো সেটা আমাদের নেজে নিত্য হবে এই সক বি তো সময় নষ্ট করেন না সময় ফেলে সব অমূল্য গ্রন্থতে পাঠ করুন এবং ভাবে এই সমস্ত আমরা কৃপণের মত ধনী কৃপন ধনী তার কাছে বেশি ঢাকা আছে কিন্তু সেই সব যদি শুধু মায়ের আছে রাখে এবং কখনো কখনো দেখে করে আমার এত ধন আছে কিন্তু না সেই লোক কি কৃপণ ধন জন্য আছে আমি এই শাস্ত্র আমাদের আমরা শুধু রাখি এবং অন্যদায় বলে এই হারি পড়ো শাস্ত্র পড়ো কিন্তু নিজেই আমরা আমরা যদি নিচে পড়ে না তাহলে আমরা এসব আছে না মন্দিরের চৈতন্য চৈতান আছে ভগৎগীতা সব কিছু আছে তো পড়ুন হবে হরে কৃষ্ণ শ্রী চেত কি আপনারা যান এবং শাস্ত্র পড়ুন আমরা যদি স্বাস্থ্য করি তাহলে আর সবকিছু ভালো চলবে এবং এই সব আমরা যদি নিজে না করি তাহলে মন্দির পরিচালনা করা এবং তো চা করো আর হয় না আমরা কি প্রচা করি তো আমাদের মত ভক্ত হচ্ছে আমাদের মতো ভক্ত হতে নেই রাবার স্টাম্পানো থেকে কেউ ভক্ত হতে পারে না চিলাক আছে সে তো ছিন্ন যে আর বৈষ্ণব কি বলেন সঙ্গে এই পরে মালা দেখতে মতো আসবে আচ্ছা খেলতে হ্যা হরে কৃষ্ণ